যেহেতু সারাদিয়ার সমস্ত মুখাশির একমত আল্লাহ যত আয়াত কুরনে নাজির করেছেন সবগুলি এই কুরানের সংরক্ষিত আছে তাহলে আয়াতের সংখ্যা নিয়াদী মত হবে কেন এর কারণ হলেও কারণে একই আয়াত জন্য করেছে একই বিষয়ে একাধিক আয়াত যেহেতু বিষয়বস্তু এক এই জন্য দুই তিনটা আয়াতকে কোন ক্ষেত্রে এক জন্য আর কোনো কোনো মুখাছিব আলু বিষয়ে এক হওয়া সত্ত্বেও এই অন্যরা যেটাকে এক আয়াত গণ্য করছেন অন্যান্য মহৎসিরিন কেউ কেউ দুই আয়াত গণ্য করছেন কেউ কেউ তিন আয়ের জন্য করছেন কাজেই কোরআনের কথাগুলি কোরআনে সংরক্ষিত আছে কিন্তু আয়াতের এই কথা সীমিত কথাগুলি তিন আয়াতের দ্বারা সম্পন্ন হইল না এক আয়াতের দ্বারা সম্পন্ন হইল না দুই আয়াতের দ্বারা সম্পন্ন হলো এই জাতীয় কিছু মত মতানত্যের কারণে ওরান শরীফের সর্বমত আয়াত সংখ্যা নিয়ে মহৎসিরীনদের মধ্যে কিছু মতানত্য আছে এর মধ্যে প্রসিদ্ধ মত যেটা সেটা হলো। তিনিও কুফাবাসী আলিমদের অন্যতম ইমাম আবু হানিফা কুভার বাসিন্দা কুভাবাসী আলিমদের মতে কোর কোরানের সর্বমথায় এক সংখ্যা ছয়শ ছয়ষট্টি যে সমস্ত বিষয় নিয়ে মুস্তাহিদ ইমামগণের মধ্যে ডিমত হয় আমার বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা অনুবাদি করতে পারছেন যে এইগুলির মধ্যে কোনটা ঠিক আর কোনটা হয়ে ঠিক ইমাম আবু মতে মুক্তির জন্য নিষেধ ইমাম শাহ এই এর মতে মুক্তি রাতুল হাতে হা করতে হবে একটা মত না মত এই দ্বিমতটা কি সাধারণ আইনের মধ্যে হইল না ইমামগণের মধ্যে এইখানের মধ্যে কোনটা সঠিক আর কোনটা ব্যাচিক বলছি রসুল পাঠাইছেন আসর করেন এখন জায়গায় দিয়ে আসরের নামাজের সময় থাকবে না এই একদলে রাস্তায় নামাজ পেরা দিলেন পত্তের ভিতরে নামাজ পড়ার জন্য আরেক দলে জায়গায় দিয়ে আকালা করলেন রসুলের কথা এক মতো যেন আর দুই ঘটনার রসুলকে জানানোর পরে আল্লাহ রসুল বলেছেন যারা রাস্তায় পড়েছ তাদের পরে উচিত যারা দেখা যায় তাদের হস তাদের মধ্যে যদি কোন দ্বিমত হয় ওই দ্বিমত দুইটা মতের কোন একটা ভুল হয় না দুটোই আল্লাহর কাছে সঠিক বলে হয় সঠিক বলে এই সমস্ত ব্যাধারে আমরা যেন কঠোর অবলম্বন এই সমস্ত ব্যাধারে আমরা যেন কট্টর হয়ে আনা যায় যে সমস্ত দ্বিমত যে সমস্ত মতামত আল্লাহ দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে দূষণীয় যে সমস্ত একতলাফ আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে এই সমস্ত একতলাফকে আমরা যেন বড় করে না দেখি এই সমস্ত একতলাফকে আমরা যেন করে দেখি এটি সত্যিকারের মুসলমানের সমান উদাহরম মুসলমানের চরিত্র হইল যে সমস্ত মতভেদ এবং আল্লাহ এবং আল্লাহ এই সমস্ত মতভেদ এবং আমাদের সমাজে অনেক মুসলমান বর্তমান সমাজে এমন মুসলমানের আবির্ভাব হয়ে গেছে অথচ গতকাল আমি বলছি মেহাজার রাত্রে হজরত রসুল কেমন হোসাম আল্লাহকে দেখেছিলেন কিনা এই নিয়ে হজরত আয়সা আর হজরত উমরে গেছিলাম হজরত বলেন উমর বলেন দেখেন না দিব ইরানের মধ্যে যত স্তলাম সবগুলি আল্লাহর দৃষ্টিতে মার্জনীয় সবগুলি রসুলের দৃষ্টিতে মার্জনীয়মামগুনের মধ্যে যত একটা সবগুলি আল্লাহর দৃষ্টিতে মার্জনীয় সবগুলি রসুলের দৃষ্টিতে আর বেশি বাড়াবাড়ি করাটা উচিত হবে না অথচ আমাদের বর্তমান সমাজের নতনে যে মুসলমানের আবির্ভাব হয়েছেন তিনি মোহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী তিনি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দান দেন নাম সুফি সম্রাট নিজে শুধু একজন সুফিনন বরং সমাজের বর্তমান দুনিয়াতে যে সমস্ত আছে এরা হল রাজা তিনিও যান সমস্ত সুবিরার এরা হইলো প্রজা তিনিও সমস্ত রাজা সম্রাট মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন লেখাপড়া করা কিন্তু সামাল দিতে না পারিয়া মাদ্রাসার লেখাপড়া অসমাপ্ত রাখিয়া তিনি বলেন যেমন কিন্তু ধারণা দেখিয়া শেষ পরীক্ষা না বলে পুরাণ সদিঘার এক সংখ্যা ছয় হাজার ষত্তি এরা কথা বল কুভাবাসী ইমানগণের মত ঠিক আছে আমাদের মলধারে ইমান মতে সে বল শুধু তাই নয় সুফী সম্রাট দাঙ্গি তার জীবন ইনিতে ঢাকা এই জীবনের মধ্যে নিলে ট্রেন যে আজ স্বপ্নে দেখি আমি খুব সুন্দর মনোরম বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছি করতে করতে এক জায়গায় গিয়া দেখলাম রসুলের মরা লাস পরে আসে আবর্জনা নিজে গুরাফিরা করে সুন্দর বানানো তার স্বপ্নের ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদের স্বপ্নের মূল নীতি আমাদের স্মরণ রাখতে হবে রসুলকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা করার মূলনীতি কি আল্লামা মুহমদির তাদের আমার কিতাব দেখছেন কেউ যদি দেখবে তার রসুল স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা করার মূল নীতি কেউ যদি স্বপ্নে রসুলদের বিস্রি দেখে বুঝা লাগবে তার আমল বিস্রী যদি স্বপ্নে রসুলদের সুন্দর দেখে বুঝা লাগবে তারা আমল সুন্দর কেউ যদি স্বপ্নে রসুনদের জিন্দা দেখে বোঝা লাগবে সার ইমানি স্বপ্নে রসুনদের মুদা দেখে বোঝা লাগবে সে সুহরা স্বপ্নের বেক্ষা করার মূলনীতি আসেনি বুঝা এখন তার সঙ্গে ব্যাখ্যা মারা আপনাদের মানে প্রশ্ন লাগতে পারে আমাদের রসুন তো একদম স্বপ্নের যারা রসুনকে দেখবে হাজির রসুন বলেন আরজনে ঘরে দেখবে প্রশ্ন বুঝে আসবে না প্রশ্নের জবাব বোঝার জন্য আমরা ধারণা দেব একজন যদি আয়নার মধ্যে তার চেহারা অন্য লোকের আয়নাকে সামনে নিয়ে বসলে অন্য লোকের চেহারা দেখা যাবে না নিজের তাই যেমনটা আছে না অন্যরকম নিজের চেহারা যেমনটা আছে আইনাকে অন্য রকম দেখে তেমনটা দেখে কিন্তু আছে যদি আয়নার মাঝে দৌড় থাকে চুকা থাকলে দেখবসে ভাটনি আসলে ভা না আয়নার মাঝে গন্ড ঠিক তেমনি মোহাম্মদ কেউ সব নেই দেখে আমি যাই আস আমি দরার মানে জিন্দা উচন রসুল মরা সেবার সালে রসুল দিন অথচ সমস্ত জগৎবাসীকে সৃষ্টি করেছেন জগৎবাসী নে দেওয়ানে এই স্বপ্নার দীর্ঘ জীবনী নদীর স্বপ্ন দেখা হয় আমি রসুল আত রসুল দরার বাজে যে রসুল জিন্দা হয়েছেন একবার রসুলের জায়গা ইসলাম ধর্ম তুমি আর সিমিতা একমাত্র ব্যক্তি আমি দিনে আবার আমার উম্মতামত পর্যন্ত একসাথে ইসলাম হারাইবে না একসাথে ইসলাম হারাই আবার এই দেওয়ানমাজির ভরি এই ধর কথা বোঝায় কিন্তু মুসঙ্গীত কথা বলে চল বলে দিলাম কারণ তার বই পুস্তক আর প্রচারপত্র যদি আপনাদের হাতে পড়ে এটা আপনাদের মনে আবার দিদা সংখ্যক সৃষ্টি হবে তো নাম আয় সংখ্যা বেড়াই না বলে তখন কুন্ধা মন্দা কন্ডা না এই কারণে তার দিলাম আর পূরানিক স্বর্মত আয়ত সংখ্যা সম্পর্কে যে একটা ভাষা এইটা পরিষ্কার করে দিলাম স্বর্গমদ ছয় আয়াতের মধ্যে সমস্ত ইমানগণ একমত নাইরা কোনো ইমানের প্রসিদ্ধ মত কোন দেড় মাসে আছে বিধান আর ছয় হাজার একশো ছয় কোন কাজীয় কোন কাজ বর্জনীয় কোন কাজ হালাল কোন কাজ হারাল কোন কাজ কোনটা বৈধ কোনটা অবৈধ কোন কাম করা লাগব কোনো এর বিবরণের নাম বিধান আর ওয়াজ হারে ভয় বিধান পালন করলে কি পুরস্কার হওয়া যায় লঙ্ঘন করলে কি সাজা ভোগ করা এর বিবরণের নাম ওয়াজ ভাষায় আছে যে আল্লাহ বিধান দিচ্ছেন আল্লাহর বিধান বর্ণনার পদ্ধতি আমার দীঘা কোন বিধান আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন সর্বকালের জন্য সর্বস্তরের লোকের জন্য সর্বলোকের জন্য অপরিবর্তনীয় অবস্থা বিবরণ সর্বকালের সর্বলোকের জন্য অপরিবর্তনীয় যেমন দৈনিক ফাঁক দল রানা সব মুসলমানের রাজীব কিন্তু আল্লাহ একটা পুরান পুরানি এলে কছে সময়ের মতো বলছেন হাবীশ্বরী সময়ের ব্যাখ্যা করে দিতে যেখানে স্বাভাবিক অবস্থায় দিনদাটের সৃষ্টি হয় পৃথিবীর যে দিন রাতের সময়ের পরিমান সমান সমান অথবা সমান সমানের কাছাকাছি হয় সূর্য উদয়ের আগে পশ্চিম আকাশে ধরয়া করার পরে আর একবার দ্বিতীয়বার সূর্য অস্ত যাওয়ার আগে আলু মিস্তের ধরার আগে আগে তৃতীয়বার সূর্য অস্ত দেওয়ার পরে চতুর্থবার আর সূর্য অস্ত যাওয়ার পরকালীন আকাশের রং মিটিয়া অন্ধকার ধারণ করার পরে পঞ্চমবার মালীল